প্রিয় নবী হত মসুল্লাহ গোত্রের সাথে হয় আর এই যুদ্ধটা যে মাসগুলিতে যুদ্ধ হওয়ার কথা যথা নয় হারাম মাস ওই মাসে যুদ্ধ হওয়ার কারণে যুদ্ধটাকে ফজ্জার বলে আখ্যায়িত করা হয় আর রসুর সাল্লি এই যুদ্ধে অংশগ্রহণ করেন ঠিক কিন্তু যুদ্ধে যুদ্ধ করেননি তবে তার চাচাদেরকে তীর দিয়ে সহযোগিতা করেছেন তীর এগিয়ে দিয়েছেন তো এটা ছিল মক্কা এবং জাহিলু যুগে রসুল সাল্লা ইসলামের আবির্ভাব ভাবের আগে মক্কার মানুষেরা আরবের মানুষেরা তারা যুগ যুগ ধরে এক একটা যুদ্ধ চালিয়ে যেত বংশ নিয়ে তাদের বংশীয় কোনো বিষয় নিয়ে उटर वंश नहीं पानी पान करुगरे तो रसुल्लासल्लम जुगे इस फुजार बुज्जार চাষাদেরকে সহযোগিতা করেছেন আল্লাহ সুবাহানা আমাদের প্রিয়নবী বিশ্বনবী সৈতুল মুমুর সালিম হতেমুল নবীন হাজর মাহমুদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের পদাঙ্গ অনুসরণ করা তৌফিক দান করুন তার আদর্শে আদর্শবান হয়ে আমাদের জীবন পরিচালনা করা তৌফিক দান করুন আলামিন আখরিদানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামাইকুম রহমতুল্লাহ